আলা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আজকে আমরা ইসলামের একটি মৌলিক আকিদা আল ওয়ালাউল বারা নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ উপস্থিতি সৃষ্টির শুরু থেকেই মানুষের অনুভূতির দুটি দিক ছিল ভালোবাসা ও ঘৃণা একটি বিষয়কে যদি মানুষ পছন্দ করে তবে এর বিপরীত ধর্মী বিষয়টিকে অবশ্যই সে অপছন্দ করবে ঘৃণা করবে এটা মানুষের স্বভাব ধর্ম এটাই ফিতরা ভালোবাসার দাবি কি আপনি যদি কাউকে ভালোবাসেন তবে তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক করবেন ভালোবাসবেন বন্ধুত্ব হবে গারু আর যদি কাউকে ঘৃণা করেন তবে তার সাথে আপনার শত্রুতা থাকবে এই যে বন্ধুত্ব শত্রুতা ইসলামী শরিয়ায় এই বিষয়কে আল ওয়ালা আল বারা বলা হয় এটা শরীয়তের পরিভাষা ওলাহ শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব এবং বারাসব্দের অর্থ হল শত্রুতা ইসলামী আকিদার অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক একটি দিক হচ্ছে এই আল বারা ছাড়া কারো তাও হিত পরিশুদ্ধ হবে না এটা ইমান ও কুফুরের মাঝে দ্বন্দ্বের বিষয় একে হালকা করে দেখার কোনো সুযোগ নেই এটাই দিনের ভিত্তি এটাই মিল্লাতু ইব্রাহিমের সার কথা সুরাই মোমতাহিনার চার নম্বর আয়াতে ইব্রাহিম ও তার সাথীদের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তারা যখন স্ব সম্প্রদায়কে বলছিল তোমাদের থেকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো তা থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্ত আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং তোমাদের সাথে আমাদের চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষের সূচনা হলো যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি মানানো ইব্রাহিম আলিহি সালাত সালাম ও তার সাথীদের আদর্শকে কেন উত্তম বলা হয়েছে কেন আমাদের জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে একটু চিন্তা করে দেখুন ইব্রাহিম কেবল এতটুকু বলেননি যে আমরা তোমাদের উপাস্যদের প্রত্যাখ্যান করলাম আমরা এদের থেকে মুক্ত না তিনি এতটুকু বলে ক্ষান্ত হলেন না বরং তিনি নিজ জাতির প্রতিও একই কথা ছুড়ে দিলেন একই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অর্থাৎ তিনি ভ্রান্ত মতবাদ এবং বাতিল মাবুদের ইবাদত অনুসরণকে প্রত্যাখ্যান করলেন আর যারা এগুলোর ইবাদত অনুসরণ করে একই সাথে তাদেরকেও প্রত্যাখ্যান করলেন তাদের সাথেও শত্রুতার ঘোষণা দিলেন প্রত্যাখ্যানের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহর আয়াতের দিকে লক্ষ্য করুন ইব্রাহিম বলছেন ইমিন তোমাদের থেকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো তা থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্ত এখানে ইব্রাহিম আলী সাল্লা সালাম ভ্রান্ত ধর্মের অনুসারীদের কথা আগে বলেছেন এবং তারপর মিথ্যা উপাস্যদের কথা বলেছেন একটা বাস্তব উদাহরণ দেয় আপনার যদি কোন হিন্দু সহপাঠী থাকে তবে আপনি কিন্তু ওর প্রতি বুদ্ধিগুলোর ঘৃণা ও শত্রুতা তাদের থেকে সম্পর্ক করতে পারেন না এটা আপনার জন্য অত সহজ হয় না মূর্তিকে ত্যাগ করা সহজ কিন্তু মূর্তি ওয়ালাদের ত্যাগ করা সহজ না তাহিদের দাবি এটাই যে মূর্তি গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ সেকুলারিজম সহ যত কুফুর সিরকি মাবুদ আছে আদর্শ আছে সেগুলোকে ত্যাগ করো সাথে সাথে ত্যাগ করো ঘৃণা করো তাদের বিরুদ্ধে শত্রুতা ইব্রাহিম আলিহি সাল সালাম তার পুরো জাতির বিরুদ্ধে শত্রুতার ঘোষণা দিলেন তিনি বললেন এবং তোমাদের সাথে আমাদের চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষের সূচনা হল যতক্ষণ না তোমরা এক আল্লাহ কিসের ভিত্তিতে তিনি চিরশত্রুতার ঘোষণা দিলেন কিসের মাপকাঠিতে তিনি তার জাতিকে পরিত্যাগ করলেন এক আল্লাহর প্রতি ইমান না আনা পর্যন্ত তিনি শত্রুতা ও ঘৃণার কথা প্রকাশ্য বলে দিলেন এই শত্রুতা কি দেশের জন্য এই শত্রুতা কি ক্রিকেট খেলার জন্য এই শত্রুতা কি রাজনৈতিক কোন্দলের জন্য এই শত্রুতা কি লাল সবুজ চাঁদ তার পতাকার জন্য এই শত্রুতা ও ঘৃণা বিশ্ব প্রতিপালক জন্য কত মহান সেই শত্রুতা কত পবিত্র সেই ঘৃণা আল্লাহ আমাদের সবাইকেই তার জন্য শত্রুতা ও ঘৃণা করার তাওফিক দিন আজ যদি কাফির মুস্তিকের সাথে শত্রুতার কথা বলা হয় তবে একদল বলে ওঠে আরে ইসলাম শান্তির ধর্ম এখানে কেন ঘৃণা এগুলো উগ্রতা আসলে এসব মানুষ বাস্তবতা কোস্বীকার করে চলেছে এদের দেখবেন পাকিস্তানিদের সাথে শত্রুতার জেট ধরে এখনো জমি পূজায় ব্যস্ত কিন্তু দুশো বছর ধরে যারা উপমহাদেশ ধ্বংস করল সেই ইংরেজদের সেই সাদা চামড়াদের এখনো তারা ভালোবাসে ফিরিঙ্গিদের অনুসরণীয় আদর্শ মনে করে ক্রিকেট খেলার মাঝেও আপনারা এগুলো দেখতে পাবেন তখন যে শত্রুতার ঘৃণা তারা প্রকাশ করে এর মানদণ্ড কি আর এই মানদণ্ডের শুদ্ধি বা দলিল কি ইসলাম আপনাকে শেখায় ব্যক্তিগত কারণে নয় পতাকার জন্য নয় জমির জন্য নয় বরং শত্রুতা ও ভালোবাসা হবে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর রাসুলের জন্য আল্লাহর দিনের জন্য যারা আল্লাহর দিনের শত্রু তারা আমাদেরও শত্রু যারা আল্লাহর রাসুলের শত্রু তারা আমাদেরও শত্রু যারা আল্লাহর শত্রু তারা আমাদেরও শত্রু নিঃসন্দেহে আল্লাহর কথাই শেষ কথা সুরা মায় দার একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন তারা একে অপরের বন্ধু আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন নিশ্চয়ই আল্লাহ জালিম কোমকে হেদায়ত দান করেন না এখানে আল্লাহ তালা কাফিরদের সাথে বন্ধুত্ব করাকে। সাব্যস্ত করেছেন আল্লাহর কাছে এই ভয়াবহ কাজ থেকে পানা চাইবার নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন হে মন্দার গন তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে কে গ্রহণ করোনা যদি তারা ইমান অপেক্ষা কুফুরি প্রিয় মনে করে তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরুপে গ্রহণ করে তারাই জালিম আল্লাহ আকবর আল্লাহ এখানে নিজ রক্তের সম্পর্ককেও কেউ করে দিলেন আল্লাহকে ছাড়া আল ওলা হতে পারে না সুরাফাতে এরশাদ হয়েছে والذين معه اشددا على الكفار رحمه بينهم محمد الله الرسول ومن তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর এবং পরস্পরের প্রতি সদয় সূরা হুজুরাত ইরشاد المؤمنون اخوه নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই আল্লাহ তাআলা সূরা মুজাদালার 22 নম্বর لا تجد قوم يؤمنون بالله واليوم الاخروا من حد الله সুল অলৌক নু আবা আহম ঔ যারা আল্লাহ ও পরকালের প্রতি ইমান তুমি পাবে না এমন জাতিকে তাদেরকে পাবে না এমন লোকদের সাথে বন্ধুত্ব কর ज्ञाति गोष्ठी है तबुओं ईमान लिखे दिए तरह पक्ष रूह द्वारा तकशाली कर प्रवेश कर जानात समूह जो नीच दिए ঝর্ণাসমূহ প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে এরা হল আল্লাহর দল জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর দলই সফলকাম। যারা আল্লাহর জন্য বন্ধুত্ব শত্রুতা করে এই আয়াতে তাদেরকে সম্মানিত করা হয়েছে আল্লাহ তাদের নিজ দলের লোক বলে ঘোষণা দিয়েছেন এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে আল্লাহ আমাদের সকলকেই এর উপর আমল করার তৌফিক দান করুন আমাদের প্রকৃত আল ওয়ালাহার চর্চা করার তৌফিক দান করুন আল ওয়ালা ওয়াল বারার নামে বাড়াবাড়ি উগ্রতা এবং ছাড়া ছাড়ি ইর্জা থেকে হেফাজত করুন আলাইনা ই